আসসালামাইলটের এই সময় সে কোন জায়গার সময় মত সলা তাদের পাইলটের চাকরি সরিয়তম্মত কোন অসুবিধা নেই যদি সে পাইলটের চাকরি নিয়ে সেখানে পাপে না জড়িয়ে যায় অনেক চাকরি আছে চাকরিগুলি হালাল কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে বিভিন্ন যাওয়ার কারণে সেই চাকরি তখন হারামের দিকে চলে যায় কিন্তু বলতো পাইলটের চাকরি করা যা এস কেন অসুবিধা নেই পাইলট কিভাবে সলা তাদের করবে পাইলট যেখানে থাকবে সেখানে সলা তাদের করবে যদি সেখানে দাঁড়িয়ে সলা করা সম্ভব হয় আর জায়গা আছে তাহলে দাঁড়িয়ে সলা আর যদি তাকে বসেই থাকতে হয় সিটি সম্ভব না হয় দশ মিনিটের জন্য তাহলে বসেই সলা তাদের করবে যদি কিবলামুখী হওয়া সম্ভব হয় যে কিবলার দিকে ফ্লাইটটি যাচ্ছে তাহলে কেবলামুখী হয়ে সলা তাদের করবে আর যদি তা সম্ভব না হয় উল্টো দিকে দানে বামে উত্তর দক্ষিণ কোন অসুবিধায় না কিবলামুখী হতে সক্ষম নয় কোনো ব্যক্তি সে পাইলট হোক অথবা কোন বন্দী হোক অথবা কোন রোগী অসুস্থ ব্যক্তি হোক যে কোনো অবস্থা নিরূপায় এখন কিবুলামুখী হতে পারছি বা কিবলা সম্পর্কে আমি বুঝতেই পারছি না আর কেউ আমাকে বলার নেই তাহলে যে দিকটা আপনার যে দিকটা পারছেন এবং যে দিকটা অনুমান হচ্ছে সেটা কিবুলা সেদিকে করে এক কথাই যথাসাধ্য আল্লাহকে ভয় করো এই ব্যক্তির সাধ্য রয়েছে যে আমি বসে এইভাবেই এর বেশি আমি পারছি না হতে পারছে কোন অসুবিধা নেই সে অবস্থায় যথা সময়ে ওয়াক্তের ভিতরে করতে ওক্ত পার করা মোটেই চাইজ না যে কোন অবস্থায় যতক্ষণ হোশ আছে সলাদ ঠিক ঠিক টাইমে আদায় করতে হবে যে সলাতে শুরু এবং শেষ রয়েছে তার মাঝখানেই আদায় করতে হবে এক এক সময় এক এক দেশে থাকে হ্যাঁ যে দেশে থাকবে দেখবে যে আমার এই ফ্লাইটটি এখন কোন দেশ অতিক্রম করছে বা কোন দেশের দিয়েছে কাছি হয়ে অতিক্রম করছে যে এলাকা দিয়ে অতিক্রম করছে সেই এলাকার টাইম ফলো করবে এবং সেখানকার সময় অনুযায়ী সালাতের টাইম ধরে নিয়ে চালাত আদায় করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছি